أحب الوفاء بشد تصور أحب الوفي الأمين أغر فأهل الوفاء كلون السحاب وحسن الربيع وآي المطر أحب الوفاء بشد تصور أحب الوفي الأمين সম্মানিত উপস্থিতি আজকে আমরা রসুল সাল্লু আলি ওসাল্লামের বিশিষ্ট খাদেম আনাসিবনে মালিক আল আনসারির আদি আল্লাহ তাল জীবনী নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশা আল্লাহ আনাসিবনে মালিক ফুটন্ত গোলাপের ন্যায় নিষ্পাপ এক ছোট্ট আনাস প্রিয় রাসুলের গল্প শুনতে শুনতে রাসুলের ভালোবাসায় পাগল পাড়া হয়ে গিয়েছিল সে সময় ভাবত হায় আমি যদি মক্কায় ছুটে যেতে পারতাম প্রিয় রাসুলের চেহারা খানি একবার দেখতে পারতাম অথবা তিনি যদি ইয়াস্রিপে চলে আসতেন আমাকে সাক্ষাতের সুযোগ করে দিতেন তার এই আশা আকাঙ্ক্ষার কিছুদিন অতিবাহিত না হতেই মদিনায় সংবাদ ছড়িয়ে পড়ল প্রিয় রাসুলসাল্লুসাল্লাম তার সাথী আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল্লানহুকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই সংবাদ শোনা মাত্রই মদিনার প্রতিটি ঘরে আনন্দের বন্যা বয়ে যেতে লাগল প্রতিটি হৃদয় আনন্দে মেতে উঠল সবাই বেকুল হয়ে রাসুলসাল্লি হসাল্লামের পথ পানে তাকিয়ে রইল এরপর প্রতিদিন সকালেই শিশু বালকেরা হইচই করে গুজব ছড়াত্মাল্ল আলি হোসাল্লাম এসে পড়েছে মহম্মদ সাল্ল আলী হোসাল্লাম এসে পড়েছে এ কথা শোনা মাত্রই ছোট্ট আনাসও শিশু বালকদের সাথে বেরিয়ে যেত কিন্তু কাউকে না পেয়ে চিন্তিত ও বিষণ্ন মনে আবারও ঘরে ফিরে আসত কোন এক আলোকিত সকালে মদিনার বড় বড় পুরুষ লোকেরা সু উচ্চ কণ্ঠে ঘোষণা করতে লাগল উপচে পড়া আনন্দ উল্লাস আর সেই শিশু কিশোরদের অগ্রভাগেই ছিলেন আনাস বিন মালিক আলানি রাজি আল্লাহ আলহু রাসুল সাল্লিসাল্লাম তার সঙ্গী আবু বকর রাজিয়াল নিয়ে মদিনায় আগমন করলেন ছোট্ট শিশু কিশোরেরা বিভিন্ন কবিতা আবৃত্তি করে রাসুলসল্লিমকে অভিবাদন জানাতে ও আবু বকার সারিবদ্ধ মানুষের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছিলেন অন্তপুরের মহিলারাও বাড়ির ছাদের উপর বসে বসে রাসুলসল্ল আলী সাল্লামের আগমনের মনমুগ্ধকর দৃশ্য দেখছিল আর একে অপরকে জিজ্ঞেস করছিল যে কোনটি তিনি কোনটি মহম্মদিনের অবিস্মরণীয় হয়েছিল রাসুল সাল্লুসাল্লাম সবে সবেমাত্র মদিনায় এসেছেন এখন তিনি মদিনায় স্থির হতে পারেননি এমন সময় আনাস রাজিয়া তালানহু এর মা ছোট্র বালককে সালাম দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ আনসারদের মধ্য থেকে প্রতিটি নারী পুরুষ আপনাকে কিছু না কিছু হাদিয়া দিয়েছে কিন্তু আমি এমন এক ক্ষতভাগা যে আমার কাছে এমন কিছুই নেই যা আমি আপনাকে হাদিয়া দিব আমার এই ছোট্ট বালকটিকে আপনার নিজের পবিত্র কমল হাতটি তার মাথায় বুলিয়ে দিলেন এবং তাকে তার পরিবারের অন্তর্ভুক্ত করে নিলেন আনাসবিন মালিক রাদ মাত্র দশ বছর বয়সেই নবীর খেদমতের সৌভাগ্য অর্জন করেছিলেন এবং নসুদ সাল্লাহ আলী সাল্লামের ইন্তকাল রাগ পর্যন্ত তিনি তার তত্ত্বাবধানে ছিলেন আনাসবিন তিনি তার আত্মাকে করেছিলেন এবং তিনি দ্বারা নিজের অন্তরকে পরিপূর্ণ করেছিলেন তিনি রাসুল সোল্ল আলী হোসাল্লামের জীবনী ও রাসুল সোল্ল আলী উত্তম আখলাখ সম্পর্কে এমন কিছু বিষয় জেনেছিলেন যা অন্য কেউ জানত না অল্লাহাল হম রাসুল সাল্ল আলী পরিমানের ছোট্ট খাদেম আনাসবিন মালেকের মুখ থেকে শুনি এমন কিছু উত্তম চরিত্র ও স্নেহপূর্ণ ব্যবহারের কথা কেননা তিনি তো রাসুলসাল আলী হোসাল্লামের আখলাক সম্পর্কে অনেক বেশি একদিন কোন একটি কাজে পাঠালেন আমি সেই কাজের উদ্দেশ্যে বের হলাম কিন্তু পথিমধ্যে যে দেখলাম বাচ্চারা খেলাধুলা করছে আমিও তাদের সাথে খেলাধুলায় ব্যস্ত হয়ে গেলাম এবং আমাকে যেই কাজের জন্য পাঠানো হয়েছিল সেই কাজের কথা ভুলে গেলাম হঠাৎ করে আমি অনুভব করলাম আমার পিছনে কে জানি দাঁড়িয়ে আছে এবং হালকা ভাবে আমার কাপড় ধরে টানছে আমি পিছনে উঠলাম দেখলাম রাসুলসাল্লিমসাল্লাম দাঁড়িয়ে আছেন তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন হে আনাস তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম সেখানে কি যাওনি আমি হতভম্ব হয়ে বললাম হ্যাঁ এক্ষুনি যাচ্ছি ইয়া রাসুল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি দশ বছর ধরে রাসুলসাল্লাস্লামের খেতমত করেছি আমি যখন ভুল কাজ করেছি তিনি কখনো আমাকে বলেননি হে আনাস তুমি এটা কেন করলে আবার যখন কোন কাজ করিনি কখনো তিনি আমাকে ধমক দিয়ে বলেননি যে তুমি এটা কেন করলে না রাসুলসাল্লিমাসাল্লাম যখন আনাস রাদি আল্লাহ তালুকে ডাকতেন তখন তিনি তার নামটিকে ছোট করে অতি আদর মেখে বলতেন ইয়া উনাইস হে উনাইস আবার কখনো বলতেন ইয়া বুনাইয়া হে আদরের পুত্র তিনি তাকে প্রচুর পরিমাণে উপদেশ দিতেন রাসুলসাল্লী উপদেশের মাধ্যমে জীবিত ছিলেন এই দীর্ঘ সময়ে তিনি মানুষের অন্তর এলমে দ্বারা পরিপূর্ণ করে দিয়েছিলেন মানুষের মাঝে দিনের জ্ঞান বিতরণে ব্যস্ত ছিলেন সাহাবি ও তাবে আইনদের মধ্য থেকে যখনই কেউ কোন বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়তেন যখন ইসলামের কোন বিষয়ে বুঝতে জটিলতা সৃষ্টি হতো তখনই তারা সেই বিষয়টি পরিষ্কারভাবে ভাবে বুঝতে আনাসবিন মালিকের নিকট দৌড়ে ছুটে আসত আর তিনি এলমে নববীর মাধ্যমে তাদের সকল অস্পষ্টতাকে দূর করে দিতেন আনাসবিন জীবনে যতদিন বেঁচেছিলেন সব সময় তিনি মানুষের সামনে রাসুলসাল্লি হুয়াস্লামের কথা বলতেন রাসুলসাল্লি হুয়াস্লামের সাথে সাক্ষাতের দিনটিতে তিনি অনেক আনন্দিত হয়েছিলেন আবার বিচ্ছেদের আবারটিতেও তিনি অনেক ক্রন্দন করেছিলেন এজন্যই তিনি রাসুলসাল্লী হাসলামের সাথে প্রথম যেদিন সাক্ষাৎ হয়েছিল সেই দিনটির কথা যখন আলোচনা করতেন তখন তিনি খুব আনন্দিত হতেন আবার যখন রাসুলসাল্লী হিসাল্লামের ইেকালের দিনটির কথা আলোচনা করতেন তখন তিনি অঝর ধারাই একাত্তে থাকতেন এবং তার পাশে যারা থাকত তারাও খেঁদে ফেলত তিনি বলতেন আমি রাসুলসল্লিমের আগমনের দিনটি দেখেছি আবার রাসুলস আলহ্লামের মদিনা ছেড়ে বিদায়ের দিনটিও দেখেছি এই দুটি দিন কখনো এক হতে পারে না এই দুটি দিনের মাঝে অনেক পার্থক্য রয়েছে তিনি যেদিন মদিনা এসেছিলেন পুরো মদিনা আলোকিত হয়ে গিয়েছিল আর তিনি যেদিন তার রবের ডাকে সাড়া দিয়ে মদিনা থেকে বিদায় নিয়েছিলেন পুরো মদিনা অন্ধকারচ্ছন্ন হয়ে গিয়েছিল আনাস বিন মালিকের জন্য একাধিকবার দোয়া করেছিলেন তার মধ্য থেকে একটি দোয়া হলো আল্লাহ হে আল্লাহ আপনি তাকে সম্পদ ও সন্তান দান করুন এবং তার জীবনে আল্লাহ তার জীবনেও বরকুত দিয়েছিলেন তিনি দীর্ঘ এক শতাব্দি এর সাথে আরো তিন বছর জীবিত ছিলেন আনাসবিন মালিক রাজি আল্লাহ তাল্লাহ কিয়মতের মাঠে রাসুলসাল্লু আলি সাল্লামের সাফা হাতের ব্যাপারে তীব্র আশাবাদী ছিলেন তিনি প্রায়ই বলতেন আমি কিয়ামতের মাঠে রাসুল সাল্ল আলসাল্লামের সামনে হাজির হয়ে বলবো ইয়া রাসুল্লাহ আমার দিকে একটু লক্ষ্য করুন আমি হচ্ছে আপনার ছোট খাদেম উনাইস আমি হচ্ছি আপনার ছোট্ট খাদেমিনতে মৃত্যুবরণ করলেন এবং তিনি ওসিয়ত করেছিলেন রাসুলসাল্লুসাল্লামের ছোট্ট লাঠিটি যেন তার সঙ্গে কবরে দাফন করে দেওয়া হয় তার কথা মতোই লাঠিটি তার কাফনের সাথে জড়িয়ে কবরে দাফন দেয়া হল অভিনন্দন তার উপর পরিপূর্ণ করেছিলেন তিনি ছিলেন তৃতীয় ব্যক্তি অন্য দুজন হলেন আবু হুরাইরা এবং আব্দুল্লিব অমর আল্লাহ তালা তাকে ও তার মা হুমাইসা বিন মিলহানকে মুসলিম জাতির থেকে উত্তম প্রতিদান দান করুন ইন্ডল বালগ